বাংলা মানবতা সমাধান রাজিম বিসমিল্লাহি রহমানিমা সর্বপ্রথম আল্লাহ রবিনের সংক্ষিপ্ত স্তুতি বাদ গাহি जी आल्लाब आलमीन तार खाटी इसलम के तार खाटी दीन के सारा पृथ्वी ए प्राना मानुषर एक व्यवस्था उन्नीस एने दिए तहब्बत पड़ी आलहमदुल्ल अतपर शांतारा बर्षित हक आखिर नबी राहमतुल्ला आलमीन जानवे मोहम्मदुर रसुल्ला सल्लाह अलहसल्लम প্রিয় দর্শকমণ্ডলী আপনাদেরকে শুভেচ্ছা এবং প্রীতি জানাচ্ছি বিগত দিনে আপনাদের সামনে কথা বলছিলাম আমি যে এক শ্রেণীর লোক নারীদেরকে শিক্ষা থেকে বঞ্চিত করেছে এবং ইসলাম তাদেরকে শিক্ষার প্রতি এতটাই উদ্বুদ্ধ করেছে যে ইতিহাস আমাদের সামনে এবং আহাদিসের নাবির উপরে যখন আমরা নজর দিচ্ছি তখন দেখতে পাচ্ছি যে এক একজন মেয়ে ছেলে সে যুগের কতটা শিক্ষিত যে এখনকার যুগের সাথে যদি তাদেরকে আমরা কম্পেয়ার করি তো তাহলে তাদেরকে ডক্টরেটের ডিগ্রি দেওয়া যায় কিন্তু এই রকমের মাদ্রাসা এই রকমের মকথপ এই রকমের কলেজ এই রকমের স্কুল তখনকার দিনে ছিল না অথচ কোন একজন লোকের কাছে বসে বসে এলমে দিন শিক্ষা গ্রহণ করতে হয়েছে এবং কোনো মার কাছে কোনো বাপের কাছে কোনো ভাইয়ের কাছ থেকে সেগুলোকে অর্জন করতে হয়েছে করেই তাদেরকে এতখানি জ্ঞানী গুণী হতে হয়েছে তার মধ্য দিয়েও একাকে মেয়ে ছেলের এলমি যোগ্যতা যদি দেখি তো আমাদের মনের মধ্যে ঈর্ষা জেগে যায় আহ আল্লাহ রবুল আলামিন তুমি ওই সমস্ত মেয়ে ছেলেকে কত জেহেন কত ব্রেন তুমি দান করেছিলে যে তারা তাদের ব্রেনের ভরে এত সুন্দর সুন্দর শিক্ষা আর দীক্ষাকে তারা ক্যাচ করতে পেরেছে সুতরাং যার সামর্থ্য নেই সে হয়তো অল্প বিস্তর দিয়ে বিয়ে করে নাই আলাদা কথা কিন্তু আবার একটা বদ রেওয়াজ আছে কি যে লক্ষ্যে শুনাবার জন্য এই এইটুকুনই হচ্ছে প্রাপ্তি তো তোমরা মোহরটাকে এমন করে বাঁধো যাতে বেশি বেশি না হয়ে যাই যাতে এতটা না হয়ে যায় যে বাড়াবাড়ির সীমায় চলে গেছে তোমরা পারত পক্ষে মোহর কম করে বাঁধো যাতে শোধ দেওয়া যায় তাহলে যদি তালাকের প্রসঙ্গটা চলে আসে দুর্ভাগ্যবশত ওই বিবিকে যদি তুমি তালাক দাও তো তালাক দেওয়ার কালে যেহেতু তুমি বিবাহকে ভঙ্গ করছো তাই তুমি ওই দেয়া মোহরানাকে খবরদার ফেরত নিতে যাবে না মোহর যেটা ও সেটাই হবে ও যদি না দেয় তো জন্য ও দায়ী হবে এবং সামর্থ্য দেখে মোহর হবে লোক দেখানোর জন্য মোহর হবে না ইসলাম তালিম সম্বন্ধে কত দূর আলোচনা চলছিল বিভিন্ন পরিবেশে কি করেছে এবং ইসলাম কি করেছে এই তালিমের বিষয়ে কথা বলতে গিয়ে আমি আপনাকে এতটি কথা বলে দিলাম এবার আর একটা শুধু বলে দিচ্ছি এই বিষয়ের খানিকটা সাথে সাথে মিলে যাবে नारी जदी के सब समय अवज्ञार पत्र अवहेला क्यों ये जाबना ना जे आपनी निजेक सब समय पुरुष लोग भे मने करी की नारी भेवे अपनी मन करबेंट हेऊ पायर तलारेगार जान भावना अपन मन भेतर ना आज बोल कथाटा শান্ত মনে বুঝুন যৌন কামনা পুরুষেরও আছে যৌন কামনা নারীরও আছে এই যৌন কামনা থাকে যৌন বাসনা থাকে বলেই সারা পৃথিবীতে জীবদের বংশ বিস্তার হয় যদি তা না হতো আমি কি করে জন্মিতাম যদি তা না হতো আপনি কি করে জন্মিতেন এই মানব এতগুলো পৃথিবীতে কি করে জন্মিত এটা আছে বলেই এটা হচ্ছে তাহলে কামশক্তি উভয়ের কাছে আছে তাড়না উভয়ের কাছে আছে বাসনা তার কাছে আছে আমার কাছে আছে এবং এটা জীবদের ভেতরে আল্লা রব্বুল আলমিন ভরে দিয়েছেন তাদের মনের ভেতরে তাদের রন্ধ্রের ভেতরে যে তারা জাগবেই একবার করে বছরে তা না হতে গেলে বংশ বিস্তার হবে না বন্ধুরা এই জিনিসটা আমুন যেটাকে উত্তেজনা বলা হয় কামশক্তির উত্তেজনা ये जख को मानुषर भेतरे जागे तक तर चोखेर सामने हालाल थे ना हरामा लज्जा थे ना परिणाम भावे किए कि अनेक कि दुनिया घटना घटे जा तर मुख पुड़े अनुमान करते आगे से ट पाए जदि खुले बोली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 मी स्वमी आबरू के बाँचाई के तरह स्त्री अल्लाह रबुल आलमीन तुम्हारा तुम्हारे आबरू के सुरक्षित रखो एक कपड़ के छिड़े दियोना कपड़े फेड़े दियोना फाटा कपड़ पड़ते गोमारो लज्जा जामार स्त्री लज्जा जाए ब्रदर इम आल्लाबी देख तुमरा रास्ता चलते गिए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 নারীদেরকে পয়মাল হওয়া থেকে বাঁচালেন একজন পুরুষকে অন্য পথে নিমে যাওয়া থেকে বাঁচালেন যে হ্যাঁ তোমরা আবরুর প্রতি লক্ষ্য রাখো এই জন্য আল্লাহ রেমের ভেতরে বলছেন হুন্না লেবা শুনলা কুমু আন্তলা হন্না তুমি ওর জন্য পোশাক ও তোমার জন্য পোশাক পোশাক কেমন কিসের পোশাক এক্ষুনি তা পরিষ্কার হবে আপনার সামনে সঙ্গে থাকুন একটা বিরতির পর আবার আপনাদের সামনে আসছি ইনশাল কোথায় সময় নষ্ট হচ্ছে আমরা এই জীবনে বয়সটাকে কতটা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 বাকি যে সময়টুকু আমরা পাবো কারণ আমরা জানি না যে আমার মৃত্যু কখন ঘটে যাবে আদায় দেখুন আল্লাহ নৈকট্য লাভের উপায় लदर सियामास गुरुत्वपूर्ण विषय गुलेशन आल्लाटीय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 गुरुपूर्ण विषय देखा रमजान आज सन्धा छोम चाल चलन इरिका परीक्षा मदानी हाशिम मदानी আর আপনারা দেখছেন বাংলা কেন জীবনের সফলতার জন্য দরকার ইসলামী তরিকার জানার জন্য দেখুন ইসলামী নৈতিকতা বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে পাঁচটায় বাংলাদেশে ও সন্ধ্যা পাঁচটায় ভারতে পিস টিভি বাংলায় দ্বিধা দ্বন্দ্ব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 বিরাদারান ইসলাম আল্লাহর নবী বলছেন দেখো তোমরা রাস্তা চলতে গিয়ে যদি তোমাদেরকে কোন মেয়ে ছেলের চেহারা রূপ লাবণ্য দেখে তোমার মনের ভেতরে কোন উত্তেজনা তৈরি হয়ে যায় দেখলে তার দিকে তোমাকে খুব ভালো লেগে গেল। তো নবী বলছেন এই আজাবাদাইমরা আতুন কোনো মেয়ে ছেলে যদি তোমাকে ভালো লেগে যায়। এবং তোমার মনের ভেতরে কামশক্তি জাগে আর নয়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 আজ পর্যন্ত কোন ডাক্তার হয়তো মনের ব্যথার ওষুধ দিতে পারেনি আমার মনে হয় আল্লাহ রব আলামিন কোরআনে কারিমের ভেতরে বলছেন আমাকে হে মানুষ লক্ষ্য করো যেখান থেকে মানব জন্মের ইতিহাস আরম্ভ হয়েছে সেখানে যাও অর্থাৎ হজরত আদম আলাইসাল্লাহ তোয়াসাল্লামের কাছে চলো আমি প্রথমে একজন পুরুষকে তৈরি করেছিলাম অর্থাৎ আদম এবং আদামের দেহ থেকে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 তুমি তোমার আব্রুকে রক্ষা করে চলবে কোনো সময় যেন এই আব্রু রক্ষার কাপড় ফেডে না যাই ফেটে না যায় তার দিকে আমি লক্ষ্য রাখবো আপনি লক্ষ্য রাখবেন আল্লাহ রব্বুল আলমিনের কি তালিম চমৎকার যেই কমিউনিটির ভেতরে যেই সম্প্রদায়ের ভেতরে এই তালিম নেই তারাকে ইসলামের কাছ থেকে তালিমগুলোকে নিয়ে নিতে হবে এবং তাদেরকে সম্ভ্রান্ত হওয়ার চেষ্টা করতে হবে আল্লাহ রব্বুল আলমিনের কাছে কামনা এবং বাসনা এবং মিনতি আল্লাহ তুমি মুসলমান ভাইদেরকে বুঝতে দাও এবং অন্য ভাইদেরকে এগুলো বুঝতে দাও ইসলামের আদর্শে আদর্শবান হওয়ার তুমি সুযোগ দাও দাওের দাওয়ানা আনিলাম রাবিলাম আমিন আসসালামাইকুম আহমতুল आधि बिते ए और थेर शाठिक ब्याबोहर करा हो ले परोकले एर पुरी पूर्ण प्रतिधन पवाचा बे या ऐयुहा लदीन आमनू अन्फिकू मिन मा रजकनाकुम मिन पबल अन याथिया योम ला बैउन फीह वला खुल्च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 जकत दान अर्थ पलर बैंक सोड वर्मिंग नंबर शून्य তিন শূন্য এক আই ব্যান জিবি এক টাকা পাঠে আমাদের ইমেল করুন সাপোর্ট টিভি ডট মহিলা সাহাবিদের ইমান ছিল পরিপূর্ণ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 অনেক পাঁচটায় ভারতে বিস টিভি বাংলায় বাংলা হানুষেরা যখন গভীর ঘুমে মগ্ন ঘুম থেকে উঠে शेख परस्परे उपर के दृष्टि नींदन जुलुम एचार मानुषर अधिकार प्रति शनिवार रत साढ़े दस टाय बांगलेश रत दस टाय भारत पीस टी बांगलाय